সাহুল ইবনু সউদ্দ রদিল্লাহ তালানহতে বর্ণিত যে কোন এক মহিলা রসলুল্লাহ সাল্লি সাল্লামের কাছে এসে বলল আমি আমার নিজেকে আপনার কাছে দান করলাম এরপর সে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকল তখন একজন লোক বলল আপনার দরকার না থাকলে আমার সঙ্গে এর বিয়ে দিয়ে দিন রসুলুল্লাহ সাল্লু আলু সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার কাছে মাহর দেওয়ার মতো কিছু আছে কি লোকটি বলল আমার কাছে তহবান ছাড়া আর কিছুই নেই রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম বলেন যদি তুমি তহবান খানা তাকে দিয়েও দাও তাহলে তোমার কিছু থাকবে না কাজেই তুমি অন্য কিছু খুঁজে আনো লোকটি বলল আমি কোনো কিছুই পেলাম না নবী সাল্লাহ আলু সাল্লাম বললেন খুঁজে দেখো যদি একটি লোহার আংটিও পাও সে কিছুই পেলো না নবী সাল্লু আলু সাল্লাম জিজ্ঞেস করলেন কোরআনের কিছু অংশ তোমার জানা আছে কি লোকটি বলল হ্যাঁ অমুক অমুক সুরা আমার জানা আছে এবং সে সুরাগুলোর নাম বলল নবী সাল্লাহু আলু সাল্লাম বললেন কোরআনের যা তোমার জানা আছে তার বিনিময়ে আমি তাকে তোমার নিকট বিয়ে দিলাম